যে সার্বক্ষণিক আমার মাথা ব্যথা থাকুক তাহলে এগুলো কার ইচ্ছায় হচ্ছে তুমি হাসতে চাও, কিন্তু তোমার চোখ দিয়ে আসে। তুমি ক্রন্দন করতে চাও কিন্তু তোমার চোখ দিয়ে পানি আসে না তুমি তোমার জীবন যৌবনকে বাঁচানোর জন্য তুমি তোমার জীবন যৌবনকে সংরক্ষণের জন্য কত কিছুই না করো কিন্তু পরিশেষে তোমাকে মাটির অন্ধকার গর্ধে নিক্ষেপ করা হয়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 দাঁত যাচ্ছে। দাঁত পড়া বন্ধ করো দিন দিন চোখের জ্যোতি কমে যাচ্ছে চোখের জ্যোতি ফিরিয়ে আনো বয়সের কারণে হাঁটতে কষ্ট হচ্ছে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হচ্ছে হুইল ছেড়ে সোজা হয়ে হাঁটো না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 आजकर पर तुम जीवन और को दिन आसबें रानुष के ड दिए बोलते हे आदम सतान मूल्यायन करो क्यों ना होते आजकल रत ही तुम जीवन शेष रत आज के तुम जीवने रत आसबें